আর কেউ জানেন না এটা আল্লাহা কোরআন কারিমে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাপাকে স্পষ্ট করেছেন তো আমরা দেখি যে আবার কিছু কিছু বিষয় নবিস ভবিষ্যৎবাণী করছে তো এটা দ্বারা বোঝা যায় যে বিশ্বাস অনেকে এটা বলে সেই গায়েবটা আল্লাহ জানান নিজের থেকে কোন গায়েব জানেন না যেটা জানানো আল্লাপাক জরুরি মনে করেন নবিস্বরমকে আল্লাহ জানান যেমন এই কোরআন কারিম পুরোটাই এটা আল্লাহ পাক নবী নাজিল করছেন এই গায়েবের বিষয়ে আল্লাহাক জানাইছেন আমরা জানছি তারপরে এরকম হাদিসের মাধ্যমে আমাদেরকে বিষয় জানিয়েছেন আখেরাদের বিষয়টা পুরো গায়েব আল্লাহ আমাদেরকে এগুলো জানিয়েছেন গায়েব তো আমরাও জানি আমরা এইসব বিষয় তাহলে আমরা গায়ব জানি না হ্যাঁ আল্লাহ জানানোর ঠিক নবিস ও আল্লাহ সুবান জানানোর পরেই জানেন তিনি আগে থেকে জানান না আগে থেকে জানলে তো তিনি অভুদের যুদ্ধে যে উনি আহত হবেন এটা আগে থেকে জানতেন যে আমার এখানে মাথা ফেটে ঘটনা নির্দোষ সেখানে তো আয়সারাদিল্ল রানাকে এতদিন পর্যন্ত এত কষ্ট দেওয়ার দরকার ছিল না এরকম হাজার হাজার বিষয় আছে তো মূল কথা হলো মানে গায়েবের একমাত্র মাধ্যম হলো ওহিত এলহাম কাশ্প এগুলো গায়েব জানার মাধ্যম না তবে আপনি কাশ্যের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে এলহামের মাধ্যমে কিছু বিষয় আপনি আমি জানতে পারি সবাই জানতে পারে। এগুলো আল্লাহ সব তারা সবাইকে জানান মানে বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে আপনার স্বপ্নের মধ্যেও আপনি অনেক কিছু জানতে পারেন কিন্তু এই জানাটা সঠিকও হইতে পারে ব্যথিকও হইতে পারে নিচ্ছিত জ্ঞান তো এর বাহিরে যত জ্ঞান সেগুলো সন্দেহপূর্ণ জ্ঞান এজন্য আপনি স্বপ্নের মাধ্যমে কিছু জানলেন বা আপনার মনে দীর্ঘদিন ধরে একটা জিনিস আপনি মনে উদরে হচ্ছে এটাকে বলা হয় এলহাম আল্লা বলছেন যে কখনো একটা আসার পরে দেখেন তার কিন্তু জানে শিশুটা মায়ের কোন কোথায় তার খাবার আছে এটা শিশুকে দেওয়ার সাথে সাথে শিশু কিন্তু বুঝতে পারে এখানে তার খাবার আছে তাহলে তাকে কে শিখে দিল সে তো আমাদের কোনো কথাও না আমাদের সাথে তার কোনো সম্পর্কও নাই এটা তার প্রতি এলহাম করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে এটা জানানোর একটা মাধ্যম এলহাম তারপরে একটা গরুর বাচ্চা সেই গরুর বাছরটাও কিন্তু যে তার খাবার তাকে যখন ধরে নিয়ে ওখানে ওখানে দিবেন সে শুরু করে। এই কে এগুলা হলো এলহাম এরকম এলহামের মাধ্যমে অসংখ্য বিষয় আপনি আমি জানতে পারি যে যজ্ঞ জানতে পারে তারপরে কাশ্পের বিষয় আছে কাশ্প মানে এইরকম স্বপ্নের মাধ্যমে বা যেকোনো চিন্তা চেতনায় আপনি কিছু জানলেন ভালো কথা এই জানাটা মানে নিশ্চিত জ্ঞান না এটা সন্দেহপূর্ণ জ্ঞান এই জন্য এই জানার উপরে বিষয় তো না। কারণ এবাদতো একসভাগ নবিসাম থাকা কালিনী আলি ওমা মাতুল দিন দিন পরিপূর্ণ হয়ে গেছে নবীসরুল আর এগুলোর কোন দরকার এবাদতের জন্য কোনো দরকার নাই তাহলে এগুলো গায়েবের বিষয় না এগুলো জানা এগুলো আমরা বলতে পারি যে গায়েব জানে। গরু ও যদি তার খাবার আছে তারপরে দেখবেন গরুর অসুস্থ হলে গরু ছেড়ে দিলে গরুর ওষুধ কোথায় আছে গরু খুঁজে বের করে মানে গরু যেই গাছের পাতায় তার ওই রোগের চিকিৎসা আছে সে গাছ খেয়ে ফেলে সে গাছের পাতা খেয়ে আসে এর দ্বারা আল্লাপাক গরু ছাগল এই পশুদেরকে আল্লাপাক পশু পাখিদেরকে পশু পাখিদের দেখেন বড় ডাক্তারের কাছে যায় না বড় বিশেষজ্ঞ নাই যে পশু পাখিদের জন্য আল্লাপাক অসুস্থতার রেখে দিয়েছেন সেটা আল্লাপাক তাদেরকে এলহাম করেন এলহামের মাধ্যমে তারা বুঝতে পারে যে এটার মধ্যে আমার চিকিৎসা আছে তাহলে তারাও তো গায়েব জানে এগুলো গায়েব জানার মাধ্যম না আর ইমাম বোখারি রহমতলের ব্যাপারে যে কথাটা বলা হয় সেটা কারো কারো আবেগ ই কথা মরাক একটা হাদিস নিয়ে মরাকাবা করার পরে নবিস্লাম যদি গায়ে আওয়াজে বলে দিতেন তো আয়সারতীত আনহা ইমাম বুখারের আরো আগে ইমাম বুখারি সে আয়সার মর্যাদা কি কম না বেশি কোথায় আয়সা আয়সা হাদিসের পতম উস্তাদ রাসুলের পরে ছাত্র। তো তিনি নবিসের কবরের পাশ থেকে আলীরা দিলাম কবর থেকে ডাক দিলেই তো হইতো একটা গায়ে আওয়াজ করলেই তো হইতো আশা খবরদার তুমি বের হইও না তো নবিসাম তো করলেন না কোনো সাহাবি কে না কোন তাবে করলেন না তো এত বছর পরে ইমাম বুখারি রহমতলা করছেন এটা ইমাম বোখারিও বলেন নাই এবং এটা কোনো নির্দিষ্ট সহি ইমাম বখারির গ্রন্থ আসা নাই ইমাম বোখারি বলেন নাই যে আমি এরকম এরকম করছি গায়ে বিয়ে আওয়াজ পাইছি এটা হলো কিছু মানুষের আবেগী অতি আবেগী বিষয়